আমরা যদি জানতাম আমাদের সঠিক পরিচয় কে আমরা কি আমাদের অভিষ্ট লক্ষ্য কোথায় আমাদের চূড়ান্ত গন্তব্য তবে আমাদের মাঝে এত বিভেদ থাকত না আমাদের পারস্পরিক বন্টন হতো অনেক অনেক মজবুত সুদৃঢ় আমরা যদি জানতাম আমাদের আলোকিত অতীত আমরা কার উত্তরস্বরী কে আমাদের আদর্শ কেমন ছিল আমাদের অবস্থান তবে আমরা সংশয়গ্রস্ত হয়ে পিছু হতাম না আমরা চলতাম সদা সমুখ পানে চিরবিজয়ের নেশা আমাদের পরিচয় আমরা মুসলিম আমরা মহান আল্লাহর অনুগতামের গর্বিত উম্মা আমরা এক দেহসম ভ্রাতৃত্বের বন্ধনে অভিন্ন এক উম্মা আমরা যেন যথাযথভাবে আমাদের চিনতে পারি নিজেদের জীবন রাঙাতে পারি আলোকিত অতীত রঙে উদ্ভাসিত হতে মহাসত্যের পথে ওম্মাহ নেটওয়ার্ক সে পথেই আমাদের আহ্বান করছে এসহে পথিক আমরা আমাদের প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত হই চোখ রাখি ওম্ম নেটওয়ার্কের ফেসবুক পেজ ওই ইউটিউব চ্যানেলে